আবার দেশ সামনে উপস্থিত मध्य मानसिक आशा जीटाबाद रोकनो बटे आशा बोलते का बुझाता बुझे आशार शब्द अर्थ हमारे হ্যাঁ আর যেটাকে আরবিতে বলা হয় আশাই বলা হয় যেটা বিপরীত হচ্ছে আশা কাকে বলা হয় আশা বলা হয় যে একজন বান্দা সে আল্লাহর রহমতের আশা করবে এবং তার দানের আশা করবে তার ক্ষমার আশা করবে এটাই হচ্ছে আসল আশা শরীয়তের দৃষ্টিতে এই তাইলে আমরা ইতিমধ্যে তিনটি রোক এ বাদতের বলে ফেলেছি একটা হচ্ছে ভালোবাসা আরেকটা হচ্ছে ভয় এখন আসছে আশা ভয় আসা ভালোবাসা তিনটেই হম এই এ বাদত যখন আমরা বুঝতে পারলাম যে আসাটা বাদত এ বাদতটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে আর কারোর জন্য আল্লাহ সুরে বাকশো আঠারো নম্বর আল্লাহ যে নিশ্চয়ই যারা এবং যারা হিজরত করেছেন এবং যারা আল্লাহর প্রতিহাদ করে তারাই একমাত্র আল্লাহর রহমতের আশা করে আর নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল হম এবং তিনি দয়ারু হম সুতরাং দয়ার কাজ তারা করেছে এই কারণে কাছে অবশ্যই দয়া পাবে আর এই দয়ার আশা করা সেটা অবশ্যই একটি বিশাল বাদক এখন আমাদের জানতে হবে যে এই এই আশা তিন প্রকারে আমরা ভাগ করছি যে এক প্রকার হচ্ছে যে প্রশংসনীয় আশা যেই আশা প্রশংসনীয় যেটাকে নিন্দা করা যায় না সেটা হচ্ছে আল্লাহর কাছে আশা করা आशार उपकरण जी अपनी ग्रहण ना करें तो आशा दूर आशा रूपान्तरित तीनटे धरण आज प्रशंसन आशा हम्म आशाटार तीनटरण आज আর হচ্ছে আপনি কাজ করে আশা করবেন এটা তিনটি ধরন এক নম্বর ধরন হচ্ছে আল্লাহর কাছে স্বভাবের আশা করবেন যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে স্বভাবের আশা করে তাহলে প্রশংসনীয় আশা কারণ আল্লাহর আনুগত্য করছেন তো ভালো আশা করতে পারেন সবাই করতে পারেন দ্বিতীয় আল্লাহ আবার ফিরে আসে যদি আল্লাহর ক্ষমার আশা করে সেটাও সে কাজের ভিত্তিতে আশা করেছে সেটাও আপনার প্রশংসনীয় আশা তৃতীয় নম্বর হচ্ছে যে আল্লাহর দানের আশা করা আল্লাহর দয়ার আশা করা আল্লাহ যে আপনার সবচাইতে হ্যাঁ প্রশস্ত রিজিক দিতে পারেন সেটা আশা করা কিন্তু এটা করতে গেলেও কাজ করতে হবে যে আপনার রিজিকের পথ আপনি পাড়ে দিচ্ছেন এবং আল্লাহর কাছে যে আল্লাহ দেবেন সে আল্লাহ সে আশা করা সেটা সেটাও দুর্শা নয় বরং এটা হচ্ছে প্রশংসনীয় আশা যে আপনার রিজিকের পথে হম অগ্রসর হলেন পাশাপাশি আল্লাহর উপর আশা করলেন আপনার দোকান খুলে ব্যবসা চালালেন এবং পাশাপাশি আল্লাহর কাছ থেকে রহমতের আশা করলেন রিজিক আশা করলেন সেটা কোনো দোষণীয় বিষয় হতে পারে না এই ব্যাপারে কিছু করান্লাহ বলেন যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ আশা করে যে সাক্ষাৎ আমি আল্লাহর দয়া পাব হ্যাঁ তাইলে সে যেন কামল করে এবং আল্লাহর এবাদতে যেন তার প্রতিপালকের এ বাদতে যেন কাউকে শরিক না করে তাইলে না আল্লাহ রহমত আশা করতে পারেনা মধ্যে আল্লাহ বলেন যারা আল্লাহর কিতাব চালাবৎ করে এবং সালাত এবং তাদেরকে যারা से सतकार प्रकाश्य प्रकाश्य तमसर आशा कर विफले जाए তাহলে এটা যুক্তি আশা হ্যাঁ এই ব্যবসার আশা যে করছে সফল ব্যবসার আশা সেটাও কিন্তু কাজের হয়েছে করছে করেছে এবং আপনার দিয়েছে নফল হ্যাঁ তাহলে সে আশা করতে পারে যে আল্লাহর সাথে বাণিজ্যটা ভালোভাবে এ জমবে এবং সেটার ফল পাওয়া যাবে হম দ্বিতীয় নম্বর আরেকটা আশা আছে সেটা হচ্ছে মিথ্যা আশা যেটার কোনো বৃত্তি নেই যার আগে কাজ পাওয়া যায় না হম সেটা হচ্ছে কাজ ছাড়া আশা যেমন একজন ব্যক্তি সে বারবার পাপ পাপ করে আর করার পাশাপাশি আবার আল্লাহ রহমতের আশা করে হম এটা কিন্তু দুরাশা এটাকে আরবিতে তামাননি বলা হয় এবং এটাকে আরবিতে হুরুর বলা হয় যে ধোকা প্রাপ্ত ব্যক্তি এবং এরকম তামান্নি মানে আশা দুরাসা যেটা হ্যাঁ মানে কাজ ছাড়া আশা এটিকে দূরেশা বলে এবং কয়িম রহমত রান কারণে আশা আর দূরেশার মাঝে একটা পার্থক্য সৃষ্টি করেছেন হ্যাঁ তিনি বলেছেন তামান নিজের দূরেশা বলে যে সেটা হচ্ছে অলসতা করে কোনো কিছুর আশা করা যে সেই ব্যক্তি পরিশ্রম করে না হ্যাঁ অলসতা দেখায় সে সুফল পাওয়ার আশা করে আরেকটা হচ্ছে আল্লাহ ইনশাল্লাহ সুফল দিবেন। তাহলে এটাকে আশা বলে আর আগের থেকে দূরে আসা বলে আরবিতে হ্যাঁ যেটা কাজের সাথে সম্পৃক্ত সেটাকে রাজা বলে আর যেটা কাজ না করে আসা সেটাকে তামাননি বলে হ্যাঁ সুতরাং তামাননি কখনো আপনার প্রশংসনীয় হতে পারে না একজন ব্যক্তি আপনার সে মনে করছে যে তার একটা জমিন হবে সেই জমিনের মধ্যে সে বীজ বোপন করবে এবং সেখান থেকে তার ফসল আসবে কিন্তু সে কাজে হাত দেয়নি শুধু আশা করে বসে আছে তাইলে এটা তো হবে না ব্যক্তি যে তার এমন এমন হবে শুধু এই আশা নিয়ে বেড়াচ্ছে কাজে হাত দেয় না তাইলে সেই ব্যক্তি হচ্ছে দূরেশায় ভুগছে দ্বিতীয় নম্বর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি আপনার জমিনে চাষ করেছে জমিনে মানে হাল চালিয়েছে এবং তারপরে হাল চালিয়ে বীজ বপন করেছে এবং সে আশা করছে যে এখান থেকে আমি ফসল পাবো তাইলে এটা হচ্ছে সঠিক আশা এটাকে রাজা বলা হয় এই কারণে যারা আল্লাহকে বলা হয়। তারা সবাই একমত যে আশা কখনো কাজ ছাড়া হতে পারে না বরং আশা কাজের সাথেই হতে হবে কাজ করে আশা করতে হবে তাইলে কাজ ছাড়া যদি আশা হয় এটাকে দুরাশা বলে এটাকে মিথ্যা আশা বলা হয় দ্বিতীয় নম্বর আরেকটা আশা সেটা হচ্ছে সিরকি আশা সেটাই কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারোর করা যেটা আল্লাহ আকবর এবং এটা ইসলাম থেকে বের করে দিবে এটার দিয়ে একটা দৃষ্টান্ত দেওয়া যাক এক নম্বর দৃষ্টান্ত হচ্ছে যে মুর্শিকরা তাদের বাতিল মবুদের কাছে অনেক আশা করতো যে তাদের লাভ করবে তাদেরকে ক্ষতি থেকে বাঁচাবে এটা হচ্ছে অনেক যারা কবর পূজারী বর্তমান যুগের যারা পীর বুজুর্গের পুজারী কবর পূজারী তারাও কিন্তু পীর বুজুর্গের কাছে আশা করছে যে তারা তাদের গুণাগুণ মাফ করে দেবে তাদেরকে বিপদ আমাদের দুনিয়া এবং আখ রাতের বিপদ থেকে রক্ষা করবে এইরকম হচ্ছে দূরে এটা এবং পাশাপাশি কারণ এমন কারোর কাছে আশা করা হচ্ছে যে এই কাজগুলো করতে পারবে না তাই এটা হচ্ছে সিরকি আশা এই আশার কারণে সে জাহার্নমে যেতে বাধ্য হবে সুতরাং এই আশা আগে পরিত্যাগ করতেই হবে আরেকটা কথা আমাদের জেনে রাখা দরকার সেটা হচ্ছে আশা এবং ভয় এই দুটার মধ্যে সমন্বয় করা উচিত হ্যাঁ কোনোটা কিন্তু বেড়ে গেলে সমস্যার সৃষ্টি করবে একজন মোহনের জন্য বাধ্যতামূলক যে সে আল্লাহকে ভয় করবে পাশাপাশি আল্লাহর রহমতের আশা করবে তাহলে সে দুইটার মধ্যে সমন্বয় সাধন করলে সে সঠিক পথে অগ্রসর হতে পারবে কখনো কোনোটাকে বেশি অগ্রাধিকার দেওয়া যাবে না যদি ভয়কে বেশি অগ্রাধিকার দিতে যায় তাইলে আল্লাহর থেকে নিরাশ হয়ে যাবে আর যদি বেশি আশা করতে যায় ভয় ছাড়া তাইলে আল্লাহর আল্লাহ বলেছেন যে যাদেরকে তারা ডাকে তারাই তো আল্লাহর কাছে আল্লাহ নৈকুটনের জন্য তারা তো প্রতিযোগিতা করছে কিভাবে আল্লাহর নৈকুট অর্জন করা যায় এবং তারা আল্লাহর রহমতের আশা করে আল্লাহ শাস্তি ভয় পায় এবং আল্লাহর শাস্তি ভয় পাওয়ারই জিনিস হম সুতরাং আমি সত্যিকে রাখতে যারা আল্লাহর যে भय असाधना के मिलिए बैलेंस ठीक कर निजे पथ पर दिवे प्रतिजोगी चला नैपुट अर्जुन एट नियम एक कारण सल्फे साल एक मान ठीक कर সেটা আছে দুটার মধ্যে সমন্বয় সাধন করতে হবে এবং সেই মানহাজ তাদের বাণী উল্লেখ করে শেষ করতে যাচ্ছি যে যে যেমন তিনি বলেছেন যদি আকাশ থেকে যেহেতু মানুষ যে তোমরা সবাই জান্নাতে যেতে পারবে তবে একজন ব্যক্তি যাবে না তিনি বলেন আমি তখন ভয় পাব মনে হয় আমি যেতে পারবো না এরকম তিনি বলেছেন যদি আকাশ থেকে ডাক আসে যেহে মানুষ তোমরা সবাই জাহান্নামে প্রবেশ করবে কিন্তু একজন ব্যক্তি হ্যাঁ নামে যাবে না হ্যাঁ তখন বলে আমি আশা যে আশা এবং কি ভয় এরকম ভাবে তিনি তিনি বলেছিলেন যে আশা এবং ভয় এই দুইটা জিনিস হচ্ছে একটা পাখির দুইটা ডানার মতো এই দুইটা ডানা যদি সঠিকভাবে থাকে কোনো পাখির তাইলে সে সঠিকভাবে উঠতে পারবে আর যদি দুইটা ডানার কোন একটা ডানা যদি নষ্ট হয় যায় তার মধ্যে আসবে পারবে আর যদি দুই ধান একবারেই চলে যায় তাহলে তো মরা ছাড়া আর উপায় নেই সে মরবে যে কোন কিছু তাকে গ্রাস করে নেওয়ার চেষ্টা করবে এই কারণে তিনি বলেছেন যে যদি কোনো মুমিনের ভয়কে এবং আশা আশাকে যদি মাপা হয় হ্যাঁ তাহলে দু সমান পর্যায়ে হতে হবে না হলে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে তখন সে সঠিকভাবে অগ্রসর হতে পারবে না এই কারণে দুনোটার ব্যালেন্স ঠিক থাকতে হবে এইভাবে মোতার আবদুল্লাহ তিনিও বলেছিলেন যে কোনো মুমিনের আশা যদি মাপা হয় এবং তার ভয় মাপা হয় তাহলে এমন হতে হবে যে তার একটা আরেকটার উপর হ্যাঁ আপনার বেড়ে যেতে পারবে না দুনোটার ব্যালেন্স ঠিক রাখতে হবে এই কারণে এটি আপনার সত্যিকার মানহাজ যে আশা এবং দান করুন কাজের ভিত্তিতে যেন আমরা আল্লাহর আশা রাখতে পারি সেটার যেন তৌফিক আমাদেরকে দেন সেটাই আল্লাহর কাছে কামনা করে শেষ করছি